আলহামদুলিল্লাহ দেখে আমাদের মুসল্লিরা অনেক অনেক কিছু জানে আলহামদুলিল্লাহ অনেক বড় বড় আলেম আমি ওই দিন মৌখিক পরীক্ষা নিতে গেলাম একটা কলেজে ইসলামিক স্টাডি তো অনেক ছাত্রকে জিজ্ঞাসা করছে ইমান কয়টি তো তারা সর্বপ্রথম আমার মুখ থেকে শুনছে তারা তারাই পর্যন্ত শুনে নাই আলহামদুলিল্লাহ সরকার বাড়ি মসজিদের মুসল্লিরা জানেন যে ইমানের উসুল কয়টি ইমানের উসুল হলো তিনটি কি কি এক নম্বর হলো মারফাতুর রবাহ অর্থাৎ তিন নম্বর মারফাতুর রসুল সাল্লি রাসুল সাল্লাহাম কে নবীকে জানা নসল জিনিস এই আসলটা আসল থেকে আসবে আর বে আসল আসল মানে আসল জিনিস আর আসল মানে মূলনীতি মূল ভিত্তি অর্থাৎ ইমান এই তিনটি জিনিসের উপরে মূল ভিত্তি হলো ছয়টি এটাই আমাদের দেশের অনেক মুসলিম জানে না যে ইমানের উসুল কয়টি ইমানের আরকান কয়টি এটাই মূল আমলের চেয়ে ইমানের গুরুত্বই বেশি ইমান যদি ঠিক না থাকে তাহলে তার আমল দিয়ে কোনো কাজ হবে না এই জন্য ইমান আগে শিখতে হবে ইমান আগে আমল পরে কিন্তু আমরা শিখি আমল আগে ইমান পরে এবং ইমান শিখার দরকারও মনে করি না কারণ আমরা তো মনে করি যে আমরা মুসলিমের ঘরে জন্মগ্রহণ করছি বাস আবার ইমান শিখার দরকার থাকি। আমরা তো উত্তরাধিকার সূত্রে জন্মসূত্রে ইমান পাইছি আবার ইমান শিখতে হবে কেন অনেকে মনে করে যে ইমান আর শিখার দরকার নেই কিন্তু ইমান ইমানের উসুল এরপরে ইমানের আর কান ইমানের আহকাম ইমানের উসুল ইমানের আহকাম এবং ইমানের ইমান বঙ্গের কারণ নওয়াক ইমান এইগুলো শিখতে হবে আমরা ইতিপূর্বে অনেকবার আলোচনা করছি এবং এই তাপসিরে আমরা ইমানের আর ইমানের আহকাম নাক ইমান ইমানবঙ্গের কারণ দশটি এটা জানেন না দেখেন একজনে শুধু উত্তর দিচ্ছে আর কেউ উত্তর দিতে পারে না ইমানবঙ্গের কারণ কয়টি অথচ ওজুবাঙ্গে গেলে এত গুরুতর অপরাধ না ওজুবাঙ্গে গেলে করে আপনি নামাজ পড়ে নিলেন সেটা সবাই জানে সাতটা কিন্তু যেটা আর কোনদিন ভাঙ্গে না মানে ইমান এত শক্ত জিনিস যে ইমান মনে হয় একবার আনলে এটা মনে হয় আর কোনদিন ভাঙ্গে না আল্লাহ মুসলিমদের ধারণা কত মানে কত মূর্খতায় ভরা যে মুসলিম মনে করে যে ইমান একবার আসছে বা মুসলিমের ঘরে এই আর ভাঙবে না অথচ আল্লাহ সুবাহ তাদেরকে জান্নাতুল পেরদাউসের সর্বোচ্চ স্তর গুলাতে করুন সকল বলে আসীন সেই সাহাবাই কেরাম সার্বক্ষণিক এই চিন্তায় থাকতেন আমি ইমানের উপরে আছি বারবার বলছি যে অমর রাজি আল্লাহন ঘটনা অমর রাজি আল্লাহন হুকে নবীলাম বলছেন আবু বকর ফিল ফিল জামনা ওসমান ফিল জাননা এগুলো নাম ধরে ধরে বলছেন এরা জান্নাতি মানুষ অথচ সেই খাতা রাজি আল্লাহ কার কাছে গেছিলেন মুনাফে জানার জন্য আরেকটা নাম আছে সেই নামটা হলো রাসুল্লাহ আলহ্লা সাল্লা গোপন কথার ভান্ডার আল্লাহ সবান পক্ষ থেকে মুনাফেকদের তালিকা নবী সালামকে জানিয়ে দেওয়া হইলো নবী সাল্লাম হোজাইফাকে ডেকে কে কে মুনাফেক ওই নামগুলা নবী বলে দিলেন হোসাইফাকে তো অমর রাজি বাড়িতে গিয়ে চিন্তা করতেছেন যে নবী সাল্লা ইসলাম সব বিষয়ে আমার সাথে পরামর্শ করেন ইসলামের যে কোনো কঠিন দুর্যোগ মুহূর্তে নবী সাল্লা ইসলাম যে কয়জন সাহাবিকে সবসময় সাথে রেখে পরামর্শ করতেন তাদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ সাহাবি হলেন খাবতাব রাজি আল্লাহ তিনি চিন্তা করলেন নবী সাল্লা ইসলাম এই গোপন কথাটা হোজাইফা রাদি আল্লাহনকে বললেন আমি অমর তো বললেন না তাহলে মনে হয় ওই তালিকার মধ্যে আমি অমরও আছি আল্লাহ রাত্রি অন্ধকারে সকল বিষয়ে আমার সাথে আলোচনা করেন কিন্তু এই খবরটি মোনাফেকের তালিকাটি নবী সালাম আমাকে দেন নাই তুমি আমাকে সত্য করে বলো যে আমি ওমরের নাম ওই তালিকার মধ্যে আছে কিনা আল্লাহব আমার আর ইমান ভাঙ্গার কোন সম্ভাবনা নাই এই নিশ্চয়তার মধ্যে সাহাবাহিকেরাম ছিলেন না কিন্তু আমরা দেখা যায় নিশ্চয়তা নিয়ে বসে আছি আমরা মনে করি যে আমাদের ইমান কোনো দিন ভাঙবে না এটাকে যত কাটা করি যত করি যত যে এই জন্য দেখা যায় আমাদের দেশে অনেক ভাই বোন চলা তাদের করেন না বেনামাজি কিন্তু তিনি খুব অহংকারের সাথে খুব ধম্ভ করে বলেন আরে ভাই আমি নামাজ না পড়লে কি হয়েছে আমার ইমান ঠিক আছে মানে নামাজ না করলেও ইমান ভাঙ্গে না দেখেন কত মজবুতের কারণ আছে নামাজ বঙ্গের কারণ আছে রোজাবঙ্গের কারণ আছে হসবঙ্গের কারণ আছে সকল আবাদত বঙ্গের কারণ আছে ইমানবঙ্গেরও যে কারণ আছে এটা কিন্তু মুসলিম জানানোটাল ইমানবঙ্গের কারণ শিখাই না আমাদের দেশের কোন মুক্তবে শুনছেন যে বাচ্চাদেরকে ইমানবঙ্গের কারণ দশটি এটা শিখাইতে শুনছেন কিন্তু অজুবঙ্গের কারণ সাতটি নামাজ ভঙ্গের কারণ উনিশটি সব কিন্তু শেখানো হচ্ছে কিন্তু কিন্তু বিশ্বের শিশুদেরকে এটা শেখানো হয় আশারাতন ওখানকার ক্লাস ওয়ান টু একটা একটা শিশু বলতে ইমান कारण दस टी मुखस्तुलमान नाम आकामा क्या এই জায়গায় বাহিরের কিন্তু বলার সময় ভিতরের টা আগে বাইরের পরে এই জন্য ফেঁচটা লাগে যখন বলে যে আর কান আহাকামটা রোটে সবাই মনে করো যে আর কান আর আহাকাম হইলো ভিতরের আসলে না জিনিসটা উল্টা মানে আহকাম কাম হলো বাহিরের গুলো আর কান হল ভিতরের গুলো নামাজের যেরকম আর কান আছে আহ আছে ইমানের ইমানের আছে কান আছে। ভিতরের গুলো আহ মান তো বিল্লাহি ওয়া মালাহী কেটে হি ওয়া কুতুবিহি এগুলো হলো আর কান এগুলো ভিতরের আবার আহকাম আছে বাহিরেরও ইমানের অনেকগুলা জিনিস আছে এই জিনিসগুলা আপনারা ভালো করে শিখবেন এটা অনুরোধ রইল এই যে সুরাটা সুরা সুরা এই সুরা সুরার মধ্যে আল্লাহ আল্লাহ সিনা আল্লাহ জানা মারেপত এই মারফত শব্দটা কিন্তু ওখান থেকে আসছে অনেকে বলে না এটা শরীয় গান এটা মারাফতি গান শরীয়তি মারাবতি দুটা লাইন আছে না এই মারেফত শব্দটা কোরআন একাডেমির বিকৃত করা হয়েছে ইমানের মূল উসুল আল্লাহকে চিনতে হবে দিন চিনতে হবে রাসুল চিনতে হবে কবরের প্রশ্ন হবে এই উসুলের উপরে এই তিনটির উপরে আল্লাহ সুবান সৌরার মধ্যে প্রায় প্রতিটি আয়াতেই আল্লাহ সুবান আল্লাহর নিজের পরিচয় রাব্বুল্লাহ আলমিন কে আল্লাহকে চিনার জন্য বিভিন্নভাবে রাব্বলা আলমিন তার পরিচয় তুলে ধরেছেন